কুর্রাহ ইবনু খালিদ রহমাতুল আলাহী হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা হাসান বসির রহমাতুল আলাহি এর অপেক্ষায় ছিলাম তিনি এত বিলম্বে আসলেন যে নিয়মিত সালাত শেষে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসলো এরপর তিনি এসে বললেন আমাদের এ প্রতিবেশীগণ আমাদের ডেকেছিলেন অতঃপর তিনি বললেন আনাস ইবনু মালিক রফদ্দুল্লাহ আনহু বর্ণনা করেছেন এক রাতে আমরা নবী সাল্লাইসাল্লামের অপেক্ষায় ছিলাম এমনকি প্রায় অর্ধেক রাত হয়ে গেল তখন এসে তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন অতপর আমাদের সম্বোধন করে তিনি বললেন জেনে রাখো লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে তবে তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ সালাতেই রত ছিলে হাসান বসির রহমাতুল্লা আলহী বলেন মানুষ যতক্ষণ কল্যাণের অপেক্ষায় থাকে ততক্ষণ তারা কল্যাণেই রত থাকে কোরআর রহমতুল আলহী বলেন এ উক্তি আনাস রদিরাত আনহু কর্তৃক বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসেরই অংশ